Oh <laughs>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 সমস্যা মুক্ত ভাবে বা সমস্যার সমাধান করে এই বিষয়ের উপর আপনার আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহ ওয়াহে কাল বলেছেন ওয়া শরু হে পুরুষরা তোমরা নারীদের সাথে সুন্দরভাবে সংসার চালিয়ে যাও পদ ব্যবহার করো সুন্দর আচরণ করো নারীদের ব্যাপারে নির্দিষ্ট রয়েছে আজকে এই বিষয়ের উপর আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডান শেখ আমান ইসমাইল মাদানীলকুম পরিচালনা রয়েছি আমি ডক্টর আমি যেহেতু পরিচয় ডান দেখতে করেছি এই ব্যাপারে নারী স্ত্রীর পারস্পরিক অধিকার প্রসঙ্গে আলোচনা এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং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 হুন্না লিবাসুল্লাহ কুমুআ লিবাসুল্লাহ বলে স্বামী স্ত্রীরা এবং তাদের পরস্পরের ভালোবাসা মূলত স্বামী স্ত্রী তারা যেন এবং পারিবারিক জীবনকে মধুর করে তাই رب العالمين قرآن الكريم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مواد ومرحم يستردرك الله تعالى وفي ترشبه في ترشبه عنواندو يبون بحلو তাদের জীবনকে মধুর করে তুলবে সুন্দর করে তুলবে আল্লাহিদ করছে তোমাদের ভিতর থেকেই তোমাদের আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যাতে পাও নিজেরা পরস্পর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 এই পরস্পরের শান্তি তৃপ্তির জন্য উনিশ নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত আল্লাহ এখানে বলছেন যে তারা নারী তারা তোমাদের অধীনে থাকে অবশ্যই শান্তি তৃপ্তি পেতে হলে সব সময় তাদের সাথে ভালো আচরণ করবে মারুফ এমন একটা শব্দ প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মকে সামিল আছে রসুল সাল্লি সাল্লাম বিদায় হজের সময় বললেন যে তোমাদের স্ত্রী তোমাদের নিকট আমানতাই সবসময় তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ প্রদান কর তো একজন স্বামী তার স্ত্রীর কাছে এই তৃপ্তি শান্তি পেতে পারে ওই যখন সে তার স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করবে তখনই সে তার প্রেম বিনিময় তার স্বামীকে দিতে পারবে এ মর্মে একদা একজন সাহাবি রাসুল সাল্লাহ আল ইসাল্লামের কাছে এসে বললেন আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের নিকটে কি অধিকার রাখে আমরা তাদেরকে কি প্রদান করব তারা যেটা আমাদের কাছে পাওনা হিসাবে রাখে তো রসুল বললেন তার প্রথমে বললেন যে আতএমা মাতা তুমি তাকে খাওয়ার প্রদান করো যা তুমি খাও তোমার খাওয়ার মানটাই যেন তোমার স্ত্রী খাওয়ার সুযোগ পাই অক্সু হা সাইতা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 কখনো তোমরা তাদেরকে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি নিজে আমার স্ত্রীদের নিকটে তারপর আল্লাহ রসুল বললেন যে ও আল্লাহ তাজরে বাল ওয়াজে যদি কোন সময় সাংসারিক পরিচালনায় কোন সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই হালকা কিছু যদি প্রহার করতে হয় তাকে সংশোধনের জন্য তাহলে অবশ্যই মুখের উপরে প্রহার করবে না পরের শব্দে আল্লাহ রসুল বললেন যে ওয়ালা আলা ইল্লা ফিল বাই আর তুমি তাকে তোমার বাড়ি ছাড়া অন্য জায়গাতে থাকার বসবাসের সুযোগ দিও না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 সামান্য বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনা ফিরে এসেছি দর্শক শ্রোতা আবার আলোচনায় ফিরে এসেছি শেখ কামাল ইসমাইল মাদানী নারীর দৃষ্টিগত কোন ব্যাপার আজ থেকে কোরআন এবং হাদিসের দৃষ্টি কোন থেকে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 পুরুষের জন্য রয়েছে একটি পরস্পর স্বামী বলেছেন তা আমরা এভাবেও নিতে পারি বিষয়টা যে একদা সাহবান রাজি আল্লাহ বলছেন যে আমরা যদি জানতে পারতাম যে কোন জিনিসটা সঞ্চিত সম্পদ বা সম্পদ হিসেবে কোনটা উত্তম তাহলে আমরা সেটা মাল হিসাবে সঞ্চিত সম্পদ হিসেবে গ্রহণ করতাম বললেন যে আফজালহ মালের সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লেসানুন রাকের ওই জিহবা যে জিহা আল্লাহকে ডাকে তারপরে তিনি বললেন কালবন শাকের ওই অন্তর যে অল্পতে তুষ্ট এরপরে তিনি বললেন সহযোগিতা করে তখনই তার স্বামী তার স্ত্রীকে ওইভাবে মূল্যায়ন করবে ঠিক ভালোবাসাটা আমরা এরূপ ভাবতে পারি পরস্পরের এখান থেকে আমরা একটা জানতে চাবো যে নারীরা দিনের উপর সহযোগিতা করবে এটা একটা বড় কর্তব্যের জালানহার কিছু হয়তো আমরা উপস্থাপন করতে পারি এখানে যদি শেখ আব্দুল মজিদ স্ত্রী যথার্থ স্ত্রী বলে উল্লেখ করেছেন আল্লাকুম আলা মানুষের সবচেয়ে সংরক্ষণ করবে দুনিয়ার সম্পদের দিকে দৃষ্টি আকর্ষণ না করে একটা একটা সুন্দর সার্থক যেটা জাগতিক এবং পাউলৌকিক উভয় জীবনে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 বৈশিষ্ট্য থাকে ইমানিক চরিত্র থাকে এবং আল্লাহ জি মমতা এবং সেবা স্বামীর করার এই চিন্তা চেতনা তার থাকে তাহলে তার দিকে দেখে স্বামী আনন্দ পাবেন খুশি হবেন ইন্না যারা ইলাই হাসার মারা তোয়াতু যখন স্বামী প্রয়োজনে কখনো কোন নির্দেশ দিবেন সঙ্গে সঙ্গে সেটাকে সে কার্যকর করে সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্যামী যখন ঘর থেকে বাহিরে যায় তখন ঘরের সমস্ত জিনিসপত্র তৈজ পত্র এগুলোর নিজেকে সহ জি নিজেকে সংরক্ষণের এক্ষেত্রে স্ত্রী যে সতী স্ত্রী যে সার্থক স্ত্রী সে স্বামীর সম্পদকে সংরক্ষণ করবে এবং নিজের সতীত্ব কেও সংরক্ষণ করবে এই ধরনের চরিত্রবান যে সমস্ত নারী তাদেরকে অনেক বড় সহযোগিতা আছেই একদিন তিনি গারে এহিরা থেকে এসে খাদিজার তালাকে বলছেন কেননা আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন অর্থ সম্পদ নেই তার আপনি সহযোগিতা করেন আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন আপনি নিঃস্ব মানুষকে মল্যায়ন করেন এই ধারাবাহিক চার পাঁচটা কথা বলার পরে আরো তিনি বললেন বলেন ঠিক আছে চলো তো আনহা স্বামীকে সান্তনা দেওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী তাকে বোঝানোর জন্য এবং পরিবেশ পরিস্থিতিকে হালকা করার জন্য তাকে সাঁতি নিয়ে চলে গেলেন অরাক এবনে কাছে তোমাকে এলাকার লোক একদিন বের করে দিবে আল্লাহর বলছেন যে আমাকে এলাকার লোক বের করে দিবে এত ভালোবাসে এত ভালোবাসে মানে এই বাক্যটাতে প্রমাণ হচ্ছে যে তারা দেখেনি কোনদিন স্বাভাবিক তাকে এই জন্য তিনি কথাটা হিসাব করতে পারছিলেন না যে আমাকে এলাকার লোক কেন বের করে দেবে তখন আর বললেন দেখো প্রত্যেক যার কাছে জিবরাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে তার সাথে সুপ্রিয়া সংযোগ করে দেব এবং তাকে ভৎসনা করে না অন্য কোন যে কোনো স্ত্রী হলে কিন্তু বলো তোমাকে ওই বলে এখন ঠেলাটা বুঝো কোন জিন বুঝো তোমার ধন্য তুমি তো কথা কোনোদিন আল্লাহ কিনব কিছু করবেন তাহলে আর যত মাল ধন সম্পদ দিনের পথে ব্যয় করে দিলেন তারপরে তার খাদিজার বান্ধবীদের মধ্যে বন্টন করে দিতেন আমরা জিনিসটা সামাজিক ভাবে গ্রহণ করতে পারি আর হাদিসের মাধ্যম দিয়ে গ্রহণ করতে পারি তা হাদিসের মাধ্যমে একটু আমরা বলি যে আল্লাহর নবী বলছেন যে আলমারা তো এই যা কামাত কোন মহিলা যখন রাতে আল্লাহ তো একটু পানি তার মুখের উপরে ছিটিয়ে দিল। যাতে করে স্বামী ঘুম থেকে উঠে সলাত আদায় করে একজন মহিলা তার স্বামীকে দিনের উপরে এভাবে সহযোগিতা করতে পারে সামাজিকভাবে সহযোগিতা করতে পারে এইভাবে যে একজন স্বামী তার জন্য একটা কাপড় নিয়ে এসেছে সেই কাপড়টা তাহলে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা হলো না এই বিষয়ে আমরা আরো কয়েকটা আলোচনা করব ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে সেই আলোচনাগুলো গুলো দেখে উপকৃত হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করে নিয়ে আসছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে